কথা হচ্ছিল নবীজির সামাজিক জীবন নিয়ে এবং তার মধ্যে নবীজি তার স্ত্রীদের সাথে কীভাবে আচরণ করতেন সে নিয়েও কিছুটা আলোচনা করা হয়েছিল আজকে শুরু হচ্ছে স্ত্রীদের সঙ্গে সদাচরণ নিয়ে আয় সারাদ আনহা থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলি আসালাম বলেন আমি তোমার জন্য উম্মে জারার স্বামী আবু জারার মতো এই হাদিসের ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে আয়সারাদ আনহা বলেন একবার বনি ইসরায়েলের এগারো জন নারী পরস্পর এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হল যে তারা তাদের স্বামীদের কোনো সংবাদ গোপন রাখবে না এরপর সবাই তাদের স্বামীর ঘরে এসে কেমন আচার আচরণ করতেন তা বর্ণনা করল স্বামীদের একজন ছিল উত্তম আচরণের অধিকারী কেউ ছিল মধ্যম পর্যায়ের আবার কেউ নিম্ন পর্যায়ের এই হাদিসে উম্মে যার স্বামী আবু যারা ছিল স্ত্রীর সাথে সবচেয়ে ভালো আচরণকারী এখানে আবু যার সাথে নবীজি নিজেকে তুলনা করেছেন কেবলই দৃষ্টান্ত হিসেবে যেহেতু আবু যারা ছিল তাদের মধ্যে সবচেয়ে উত্তম একইভাবে নবীজি সাল্লু আলাইসালাম হলেন তখনকার উন্নত মুসলিম সমাজের মধ্যে সর্বোত্তম সন্দেহ নেই এই উপমা কেবল আয়েশার আদিল আনহার সাথে তুলনীয় নয় বরং অন্য সকল স্ত্রীর জন্য প্রযোজ্য এখানে আয়েশা রদিল আনহার নাম উল্লেখ করেছেন কেন না তিনি নবীজের সামনে ছিলেন আনাসবেন মালিক রাদিল্লাহ থেকে বর্ণিত জানা যায় নবীজি একবার সাফিয়া রাদিল্লাউ আনহাকে বাহনে চড়তে সাহায্য করেছিলেন আনাস রদ আনহু বলেন নবীজি উটের পাশে হাটু ভর করে পোষলেন আর সাফিয়া রাদিল্লা আনহা নবীজির হাটুতে পায়ের ভর দিয়ে আরোহণ করলেন একবার যখন নবীজি বাহন থেকে পড়ে গেলেন তখন তার সাথে সাফিয়া রদিল্লাহ আনহাও পড়ে গেলেন আবু আবুতালহা রাদিল্লা আনহু কাছে ছিলেন তিনি বললেন আল্লাহ নবী আপনার জন্য আল্লাহ আমাকে কুরবান করুক আপনি কি আঘাত পেয়েছেন তিনি বললেন না কিন্তু সাফিয়াকে দেখো আবুতালহা রাদিল্লা আনহু কাপড় দিয়ে চেহারা সামনে ঝুলিয়ে তার কাছে গেলেন এরপর সাফিয়া রাদিল্লাহ আনহার সামনে কাপড়টি রাখলেন সাফিয়া রাদিল আনহা নিজেকে আড়াল করে উঠে দাঁড়ালেন দেখুন কিভাবে তিনি নিজের চেয়ে স্ত্রীকে বেশি গুরুত্ব দিয়েছেন তাই আবু তালহাকে বলেছেন আমার দিকে নয় বরং সাফিয়ার দিকে মনোনিবেশ করো একবার নবীজি সাল্লাহু আলিউসালাম রমজানের শেষ দশকে ইতেকাফ করছিলেন সাফিয়া আনহা তার সঙ্গে দেখা করতে এলেন তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তাও বললেন সাফিয়া রাদেল আনহা নিজ ঘরে ফেরার জন্য উঠে দাঁড়ালেন নবিজিও তার সাথে দাঁড়ালেন এবং তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিলেন স্ত্রীদের মধ্যে যিনি অসুস্থ থাকতেন তার প্রতি নবীজি সাল্লু আলিউসালাম গুরুত্ব দিতেন সবচেয়ে বেশি ইফকে ঘটনা সম্বলিত হাদিসে আয়েশা রাদেল আনহা বলেন এ বিষয়টি আমাকে খুব পীড়া দিচ্ছিল যে অন্য সময় অসুস্থ থাকা অবস্থায় নবীজির কাছে যে রৃদ্ধতা পেতাম আজকাল তা পাচ্ছি না বিদায় হজের সময় আয়েশা রাদেলহ আনহা হজের পর ওমরা আদায়ের আগ্রহ ব্যক্ত করলেন নবীজিৎসল্ল্লাহু আলিহাসাল্লাম তার আগ্রহে সাড়া দিয়ে তার ভাই আব্দুর রহমানের সাথে তাকে পাঠালেন জাবের রাদেল আনহু বলেন নবীজি সাল্লু আলিহাসাল্লাম সহজ প্রকৃতির মানুষ ছিলেন আয়সারদুল্লাহ আনহা কিছু করতে চাইলে করতে দিতেন আয়সারাদুল্লাহ আনহা নবীজির উত্তম আচরণের একটি দিক বর্ণনা করতে গিয়ে বলেন আল্লা রাস্তা জিহাদের ক্ষেত্র ছাড়া নবিজি কখনো কাউকে আঘাত করেননি কোনো নারী ও খাদেন কেউ না এরকম আরও বহু ঘটনা আছে যেখানে নবীজি সাল্লাহ আলী আসালাম স্ত্রীদের সাথে কি কী সদাচরণ করেছেন তা জানা যায় এই অংশ শেষ করার আগে আমরা সহি মুসলিমের আরেকটি হাদিস উল্লেখ করতে চাচ্ছি আয়সরাদ আনহা বলেন আমার ও নবীজির অবস্থা সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করব না উপস্থিত সকলে বললেন অবশ্যই আয়সারাদ আনহা বলেন এক রাতে নবীজি আমার সাথে ছিলেন তিনি তার চাদর ও জুতা খুলে পায়ের কাছে রাখলেন নিজের লুঙ্গির একটি পার্শ্ব বিছানোর ওপর বিছিয়ে শুয়ে পড়লেন বেশ কিছুক্ষণ কেটে গেল তিনি ভাবলেন আমি ঘুমিয়ে পড়েছি তাই আস্তে করে চাদর নিলেন এবং জুতা পরলেন তারপর দরজা খুলে বের হলেন এবং আস্তে করে কপাট বন্ধ করে দিলেন আমিও তখন ওড়না পড়ে পরনের বেশভূষা পাল্টে তার পিছু নিলাম তিনি জান্নাতুল বাকিতে এসে পৌঁছলেন দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন এরপর তিনবার হাত তুললেন তারপর তিনি ঘুরে দাঁড়ালে আমিও ঘুরে দাঁড়ালাম এবং তিনি দ্রুত চলে আসতে লাগলে আমিও দ্রুত পা চালালাম তিনি আরও দ্রুত চললে আমিও চলার গতি বাড়িয়ে দিলাম এভাবে তিনি ঘরের কাছাকাছি চলে আসলেন এবং আমি তার আগেই ঘরে পৌঁছে গেলাম আমি শুয়ে পড়া মাত্রই তিনি ঘরে প্রবেশ করলেন এবং বললেন আয়েশা কি হয়েছে তোমার এত হাপাচ্ছ কেন আয়েশা তেল আনহা বলেন আমি বললাম কিছু হয়নি নবিজি বললেন ঠিক করে বলো অন্যথায় অচিরেই আমাকে জানিয়ে দেয়া হবে আমি বললাম আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক তারপর সব কিছু তাকে খুলে বললাম রসুল সাল্লু আলহ্লাম বলেন তাহলে তুমি সেই কালো ছায়া যা আমি আমার সামনে সামনে দেখেছি আইসরাদ আনহা বলেন হ্যাঁ নবীজি আমার বুকে মৃদু আঘাত করলেন তাতে আমি কিছুটা ব্যথা পেলাম তিনি বললেন তুমি কি ধারণা করেছো আল্লাহ ও তার রসুল তোমার উপর অবিচার করবে আয়সরাদ আনহা বলেন মানুষ যা গোপন করে আল্লাহ তা জানেন তিনি বললেন অবশ্যই তারপর তিনি বললেন তুমি যখন দেখেছ তখন জিব্রিল আমার কাছে এসেছিলেন আমাকে একাকি ডাক দিলেন গোপনে আমি তার কাছে এলাম তার ডাকে সাড়া দিলাম গোপনে তার কাছে যাওয়ার কারণ তোমার কাপড় এলোমালো থাকায় তিনি ঘরে প্রবেশ করেননি আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছ তোমাকে জাগাতে ইচ্ছে করল না ভয় হল তুমি বিরক্ত হতে পারো জিব্রিল আলহিসাল্লাম বললেন আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি যেন জান্নাতুল বাকির অধিবাসীদের জন্য মাঘ ফিরাতের দোয়া করেন আইসারদ আনহা বলেন আল্লাহ রসুল তাদের জন্য কিভাবে দোয়া করতে পারি তিনি বললেন এভাবে আলা আহলিদ আসসালাম আল্ আহলিদ্দিয়ার মুসলিমিন্তাক মুস্তরিন অর্থাৎ রহমত ও শান্তি বর্ষিত হোক কবরবাসীর ওপর যারা মুসলিম ও মুমিন যারা আগে এর অধিবাসী হয়ে গেছে এবং সামনে হবে আমরাও আল্লাহ যখন চান তোমাদের সাথে মিলিত হব এই হাদিস থেকে জানা গেল নবীজি স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করতেন তিনি ভাবলেন আয়েশা ঘুমাচ্ছে তার ভয় হলো আয়েশা যেন ঘুম না ভাঙে এবং টের না পায় তাই আস্তে করে পেরিয়ে পড়লেন তিনি তাকে জাগাতে চাননি তার আরামে যেন ব্যাঘাত না ঘটে তাই সতর্কতার সাথে চাদর নিয়েছেন জুতা পরেছেন এবং আস্তে করে দরজার কপাট বন্ধ করেছেন এমনই ছিল স্ত্রীদের সাথে তার আচরণের নমুনা নবীজি সাল্লু আলি আসলাম নিজেই বলেছেন ওয়া আনা হয়ুকমুল আহলি অর্থাৎ আমার স্ত্রীদের কাছে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ঘরের কাজে নবীজি আসবাদ রাদ আনহু বলেন আমি আয়েশা রাদ আনহাকে জিজ্ঞেস করলাম রসদসাল্লাহু আলিউসালাম ঘরে কি করেন আয়েশ রাদ আনহা বলেন তিনি ঘরোয়া কাজকর্মে ব্যস্ত থাকেন নামাজের সময় হলে নামাজ পড়তে যান আয়সায়দল আনহা এর মাধ্যমে বুঝিয়েছেন যে ঘরের যাবতীয় কাজকর্মে নবীজি অংশগ্রহণ করতেন আয়সায়দল আনহা বলেন নবীজি নিজ হাতে জুতা সেলাই করতেন জামা সেলাই করতেন তোমাদের মতো তিনি ঘরের যাবতীয় কাজ নিজ হাতে করতেন আয়সারদ আনহাকে প্রশ্ন করা হল রসদ সাল্লু আলিয়াস সারাদিন ঘরে কি করেন আয়সায়দুল আনহা বলেন তিনি তো তোমাদের মতো মানুষ তিনি নিজের কাপড়ে তালি লাগান বকরির দুধ দোহন করেন এবং নিজের যত্ন নেন তিনি নিজের কাজ নিজেই করতেন কারো সহযোগিতা নিতেন না যেই কাজ নিজে করা যায় তা অন্যকে দিয়ে কখনো করাতেন না একবার তিনি একদল সাহাবিকে বায়াত করলেন যার সারাংশ হল ওয়ালায়ত আল্নাসা সাই অর্থাৎ মানুষের কাছে কিছু চেয়েও না বর্ণনাকারী বলেন যারা রসদ্দ সাল্লাহ আলিয়াস্লামের হাতে বায়াত নিয়েছে তাদের একজনকে দেখেছি তার ঘোড়ার চাবুক মাটিতে পড়ে গেল তিনি চাবুক উঠানোর জন্য কাউকে বললেন না নিজেই তুলে নিলেন নবীজি কিন্তু চাইলে তার জুতা মেরামত কাপড় সেলাইয়ের কথা স্ত্রীদের বলতে পারতেন তার স্ত্রীরাও অবশ্যই করে দিতেন কিন্তু তিনি সেটা চাননি নিজের কাজ নিজেই করেছেন বোঝা যায় তিনি তার ব্যক্তিগত কাজ করে দেয়াকে স্ত্রীদের দায়িত্ব মনে করতেন না স্ত্রীরা নিজেদের পক্ষ থেকে যতটুকু করতেন মুস্তাহাব হিসাবে করতেন এই সংক্ষিপ্ত আলোচনার সারাংশ হচ্ছে প্রথমত প্রত্যেকের উচিত তার ব্যক্তিগত কাজ নিজে করা যেমনটি রসদ সাল্লু আলহামের অভ্যাস ছিল দ্বিতীয়ত ঘরোয়া কাজে স্ত্রীর সাথে শরী খাওয়া যেমনটি নবীজি করতেন পারিবারিক বিষয়ে নবীজির স্ত্রীদের অংশ গ্রহণ অংশগ্রহণ ওমরাদিলহু বলেন একবার আমি এক কাজে ব্যস্ত ছিলাম এ সময় আমার স্ত্রী এসে বলল কাজটি এভাবে করলে হতো না আমি তাকে বললাম কি ব্যাপার তুমি এখানে আমার কাজে তুমি নাক গলাচ্ছ স্ত্রী বলল হে খাতাবের সন্তান আশ্চর্য লাগছে আপনি কি চান আমি আপনার কাজে কোনো মতামত দেই অথচ আপনার মেয়ে নবীজির সাথে বিবাদ করে যার ফলে তিনি সারাদিন রেগেও কাটান অমর আদিল্লাহ আনহু তখনই উঠে দাঁড়ালেন এবং চাদর জড়িয়ে বেরিয়ে পড়লেন হাফতার আদেল্লা আনহার বাড়িতে গিয়ে তাকে বললেন মেয়ে আমার তুমি কি নবীজির সাথে বিবাদ করো এবং তিনি তোমাদের সাথে সারাদিন রাগ করে থাকেন হাফসার আদেলহ আনহা বললেন জি আব্বা আমরা তার কথার উপর কথা বলি আসলে সেই যুগে জাতীয় পর্যায়েই নারীদের কোনো অবস্থান ছিল না বরং কোনো কাজে তাদের পরামর্শ নেওয়া হতো না তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো না অথচ এখানে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য অমর আদেল আনহুর এই ঘটনা থেকেই তা বোঝা যায় কারণ রসদাল্ল্লাহু আলি আসালামের সিরাতি ছিল সমকালীন অবস্থা থেকে ভিন্ন তিনি স্ত্রীদের কথা শুনতেন তাদের সাথে পরামর্শ করতেন তারা তাদের কথা শুনত তার সাথে পরামর্শ করত কখনো স্ত্রীদের সাথে ঐকমত্য হতো আবার মতভিন্নতাও দেখা দিত কখনও স্ত্রীদের কেউ কেউ তার উপর রাগ করতো আবার কখনো তিনি এরকমই ছিল নবীজির মানবীয় জীবন নারীদেরও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে পারে সব ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করা মন্দ বিশেষ করে ঘরের কাজে তাদের সাথে পরামর্শ করা উচিত আবু উমামা এবং সাহাল এবং হনাইফ রাদ আনহু বলেন মোহাজির ও আনসার সাহাবিদের একদল মিলে আমরা মসজিদে বসেছিলাম তখন আমাদের একজনকে আয়সরাদ আনহার কাছে অনুমতি আনার জন্য পাঠালাম তিনি অনুমতি দিলে আমরা তার কাছে গেলাম আয়ে সর আনহা বললেন একবার আমার কাছে এক ভিক্ষুক এল তখন নবীজি আমার কাছেই ছিলেন আমি খাদেমাকে বললাম ভিক্ষুককে কিছু দিতে অতপর তাকে ডেকে দেখলাম সে কতটুকু দান করেছে রসদ সাল্লাহু আলহাম বললেন আয়েশা তুমি কি চাও না তোমার অজান্তে ঘর থেকে কিছু বের হোক বা প্রবেশ করুক আমি বললাম হ্যাঁ চাই না রসুদাল্লু আলি হাল্লাম বললেন আয়শা দান করতে গিয়ে হিসাব করো না তাহলে আল্লাহ তালাও তোমাকে হিসাব করে দেবেন এখানে তিনি ঘরের সব বিষয়ে তাকে খবর রাখতে নিষেধ করেননি বরং শুধু আল্লাহর রাস্তায় খরচের ক্ষেত্রে হিসাব করতে নিষেধ করেছেন রসালাহু আলি আসাল্লাম মেয়েদের বিয়ের ক্ষেত্রে মায়েদের মতামত নেবার বিষয়ে গুরুত্ব দিয়েছেন এবং তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মায়েদের শরিক করেছেন তিনি কুরাইশ নারীদের প্রশংসা করতে গিয়ে দুটি গুণের কথা উল্লেখ করেছেন নারীদের এই দুটি গুণই তাদের মর্যাদার জন্য যথেষ্ট তিনি বলেছেন আরবের নারীদের মধ্যে সর্বোত্তম কুরাইশদের সতী নারীরা তারা শিশুর শৈশবে তার প্রতি বেশি মমতাময়ী এবং স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদের অধিক রক্ষণাবেক্ষণকারী হয় এবার আলোচনা করা যাক সর্বসাধারণের কাজে নবীজির স্ত্রীদের অংশগ্রহণ কিরকম ছিল রসুল্লাহ সাল্লু আলহিম ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ কর্মপরায়ণ মানুষ ছোট বড় যে কোনো সমস্যায় মানুষ নবীজির কাছে আসত তিনি সে বিষয়ে তার মতামত দিতেন নবীজির স্ত্রীদের ঘর ছিল মসজিদের পাশেই লাগোয়া তাই নবীজির সব কাজের কেন্দ্রের খুব কাছাকাছি অবস্থান করতেন তারা সুতরাং স্বাভাবিকভাবেই যে কোনো ঘটনা তারা প্রথম জানতেন সর্বসাধারণের কাছে তাদের গুরুত্ব বোধ ও অংশগ্রহণের ব্যাপারে ইমাম মুসলিম রাহেমাহুল্লা বর্ণনা করেন সালামা রাজিল্লা আনহা সেদিন তার ঘরে ছিলেন তিনি বলেন এক দাসী আমার চুল আছড়ে দিচ্ছিল হঠাৎ আমি শুনলাম রসদ সাল্লা আলিয়াসাল্লাম বলছেন হে মানুষ সকল আমি দাসীকে বললাম একটু পেছন স্বর আমাকে যেতে হবে দাসী বলল তিনি তো মানুষ বলে পুরুষদের দেখেছেন নারীদের ডাকেননি আমি বললাম আমিও একজন মানুষ এভাবেই তারা যে কোনো বিষয়ে জানার জন্য দ্রুত ছুটে যেতেন তারা এটা জানার জন্য অপেক্ষা করতেন না যে পরবর্তীতে কী শুনবেন কেবল শুনেছেন হে মানুষ সকল অমনি ছুটে গেছেন এমনই ছিল তাদের বুঝ ব্যবস্থা নবীজি কোথাও সফরে গেলে স্ত্রীদের মাঝে লটারি করতেন এবং যার নাম উঠত তাকে সফরে সঙ্গে নিতেন মাঝে মধ্যে একের অধিক স্ত্রীদের নিয়েও সফরে যেতেন এই সম্পর্কটি তিনি সর্বদাই তাদের সাথে বজায় রাখতেন চাই তা ঘরে বাইরে সফরে ও শহরে যুদ্ধে বা অন্যান্য সময় যেখানেই হোক তাই স্ত্রীদের এই অংশগ্রহণ প্রায় সব সময়ই দেখা যেত দুই একটা ঘটনা উল্লেখ করা যাক এক ওহিনাজিলের প্রথম দিন থেকে মৃত্যু পর্যন্ত খাদেজ রাত আনহা রসদাল্লাহু আলি আসলামকে সর্ব সর্বধরনের সাহায্য করে গেছেন তিনি সুখে দুঃখে সময় নবীজির পাশে ছিলেন নবীজির মনে সাহস জুগিয়েছেন খাদিজা রাদেল আনহার বাণিজ্য কেন্দ্র ছিল মক্কায় রসুল্লা সাল্লাহ আলী আসালাম খাদিজা রাদ আনহার ব্যবসায় সহযোগিতা করতেন নবীজির চাচা আবু তালেবের তুলনায় সহযোগিতার ক্ষেত্রে খাদিজা রাতুল্লাহ আনহা কোনো অংশেই পিছিয়ে ছিলেন না বয়কটের বছরে শিয়াবে আবু তালিবে নবীজির সাথে তিনিও ছিলেন মুসলিমদের আর্থিক সংকট দূর করতে প্রচুর অর্থসম্পদ তিনি ব্যয় করেছেন আবু তালিব ও খাদিজা রাত আনহার ইন্তেকালের পর নবীজির সেই শূন্যতা অনুভব করতেন এমনকি কষ্টে পেরেশান হয়ে গিয়েছিলেন তিনি তাই যে বছরে তারা ইন্তেকাল করেন তিনি সেই বছরের নাম দেন আমুল হুজান অর্থাৎ শোকের বছর দুই আনাসেবেন মালিক রাদিল্লা আনহু উহুদের যুদ্ধে সচককে দেখা কিছু চিত্র তুলে ধরেছেন তিনি বলেন আমি আয়স রাদিল্লা আনহা ও উম্মে সুলাইমানকে পায়ের কাপড় গোটানো অবস্থায় দেখলাম আমি তাদের পায়ের অলঙ্কার দেখতে পাচ্ছিলাম তাদের পিঠে পানির মশক ছিল পুরো যুদ্ধের ময়দানে তারা মুজাহিদদের পানি পান করাচ্ছিলেন তিন উম্মেসাল্লামার রাদ আনহার আলোচনায় উল্লেখ করা হয়েছে যে হুদাইবিহার সন্ধির সময় তিনি নবীজিকে পরামর্শ দিয়েছিলেন নসুলুল্লা সাল্লু হানিবাসাল্লাম সেদিন সাহাবিদের মাথা মুন্ডিয়ে হালাল হবার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সাহাবিগণ হুদাইবিয়ার সন্ধির সর্তের ব্যাপারে মনক্ষুণ্ণ ছিলেন তাই এই নির্দেশ মানতে খুব তারা হরা করেননি উম্ম সাল্লাম রাদ আনহা পরামর্শ দিলেন যে আপনি আগে নিজেই হালাল হয়ে নিন নবীজ সাল্লা আলিউসালাম হালাল হলেন এবং তার দেখা দেখি সবাই হালাল হয়ে গেল চার বিদায় হাজার সময় রসুল্ল সাল্লা আলিউসালাম আয় সরদুল্লা আনহার কাছে আসেন এবং তিনি খুব রেগেছিলেন কারণ তার আদেশের প্রতি সাহবাগন সংশয় পোষণ করেছিলেন তিনি আয় সরদুল্লাহ আনহাকে বিষয়টি জানানোর জন্য গেলেন আয় সরাদ আনহা বলেন রসুল সাল্লা আলিয়াস্লাম জিলহজের চার বা পাঁচ তারিখে আমার কাছে এলেন তিনি তখন প্রচণ্ড রেগেছিলেন আমি বললাম হে আল্লাহ রসুল আপনাকে কে রাগিয়েছে আল্লাহ তাকে জাহান্নামি করুক তিনি বললেন আমি সাহাবেদের বললাম যারা সাথে কুরবানির পশু আনেনি তারা যেন মাথা মুন্ডিয়ে হালাল হয়ে যায় অথচ তারা আদেশ মানতে ইতস্তত করছে এমন হবে বুঝলে আমি কুরবানির পশু আনতাম না এবং তাদের মতো আমিও হালাল হয়ে যেতাম দেখুন সাহাবেদের কথা না মানার কারণে নবিজি পেরেশান হলেন এবং পেরেশানি হালকা করতে তিনি আয় ছেড়া আনহার কাছে গেলেন এমন করেই রসুদ্সল্লাহু আলিউসালাম হানজালাকে বলেছিলেন যখন তিনি অভিযোগ করলেন স্ত্রী সন্তান সন্ততির সাথে হাসি ঠাট্টা করলে সবসময় আল্লাহ শরণে থাকা তো হয় না রসুদাহ আলিউসালাম বললেন কিন্তু হানজালা কখনও কখনও এমন হাসি ঠাট্টা করতে হয় হাসি খুশি ও আনন্দ বিনোদন জীবনের জন্য জরুরি এটা অনেকটা খাবারে লবণ দেবার মতো যা অত্যন্ত জরুরি তবে লবণ অল্প এবং সঠিক পরিমাণে দিলে খাবার ঠিক থাকে বেশি হলে খাবার নষ্ট হয়ে যায় তেমনি রসতল্লা আলী আসালাম হাসি খুশি বিমুখ থাকতেন না কখনো স্ত্রীদের সাথে আবার কখনো সাহাবিদের সাথে রসিকতা করতেন যেমন আই সাদ আহা বলেন একবার আমি নবীজির সফরসঙ্গী ছিলাম আমরা উভয়ই দৌড় প্রতিযোগিতা করছিলাম দৌড়ে আমি রসদাল্ল আলহামের আগে চলে গেলাম আরেক সফরে বের হলাম তখন আমি আগের তুলনায় মোটা হয়ে গিয়েছিলাম তখন দৌড় প্রতিযোগিতা দিলে নবীজি আমার আগে চলে গেলেন বললেন এই বিজয়টা পূর্বের সেই প্রতিযোগিতার শোধ আরেকটা ঘটনায় আয়সরদুল্লাহ আনহা বলেন একবার রসদাল্লু আলিউসালাম ঘরে প্রবেশ করে দেখতে পেলেন আমার সামনে ছোট্ট দুটি শিশু যুদ্ধের গান গাইছে রসদসাল্লাহ আলহিহ আসালাম অন্যদিকে মুখ ফিরিয়ে বিছানায় শুয়ে পড়লেন এ সময় আবু বকর রদ আনহু ঘরে এলেন এবং আমাকে ধমক দিয়ে বললেন রসদসাল্লু আলিউসলামের সামনে শয়তানের বাদ্য বাজানো হচ্ছে রসদসাল্লু আলিহাস্লাম তার দিকে তাকালেন এবং বললেন তাদের ছেড়ে দাও তিনি অন্যমনস্ক হলে আমি শিশু দুটিকে ইশারা করলাম তারা চলে গেল স্ত্রীদের আচরণে নবীজির সহিষ্ণুতা বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি ছিলেন প্রশস্ত হৃদয়ের অধিকারী স্ত্রীদের অনেক অস্বাভাবিক বিষয়ে সহ্য করে নিতেন তাদের পারস্পরিক অহম্বোধ নবীজির জীবনকে তটস্থ করে রাখত কেননা স্ত্রীগণ মানুষ ছিলেন এবং তারা নবীজির সাথে একজন মানুষ স্বামী হিসেবেই আচরণ করতেন কখনো তারা নবীজিকে একটু বিরক্তও করতেন ফলে একবার তাদের সাথে ইলাহ করতে তিনি বাধ্য হন স্ত্রীদের প্রতি তার সীমাহীন ধৈর্য ধারণ তার সহনশীলতার পরিচয় বটে কিন্তু সীমালঙ্ঘন করা নিঃসন্দেহে অন্যায় এবং তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না নবীজির ধৈর্যের কয়েকটা দৃষ্টান্ত দেওয়া যাক আয়সায়দ আনহা বলেন নবিজি রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন আমি তার ইতেকাফের সুবিধার্থে তাঁবু খাটাতাম তিনি ফজর নামাজ পড়ে তাবুতে প্রবেশ করতেন হাস্তারাদিল আনহা একবার আয়সায়দলা আনহার কাছে তাঁবু খাটানোর অনুমতি চাইলেন অনুমতি পেয়ে তিনিও তাঁবু খাটালেন হাফসার রাদ ও আনহার দেখাদেখি জাইনা বিনতে জাহাজ রদেল ও আনহাও একটি তাঁবু খাটালেন ফচর নামাজ পড়ে নবিজি দেখলেন অনেকগুলো তাবু খাটানো হয়েছে তিনি বললেন এগুলো আবার কি তাকে ঘটনা খুলে বলা হল নবীজি বললেন এর মাধ্যমে তারা কি সবাব চায় নবীজি সে বছর আর ইতেকাফ করেননি এক্ষেত্রে রসল সাল্লাস্লাম কঠোর আচরণ করেছেন কারণ ইবাদত শুধু আল্লাহর জন্য হওয়া উচিত ঈর্ষা ও রেশারেশি ইবাদতের কারণ হওয়া উচিত নয় আরেকটা ঘটনায় আয়সারাদ আনহা বলেন একবার আমি রসুলসাল্লু আলিয়াস্লামকে বললেন সাফিয়া আসলে খাটো তিনি বললেন আয়েশা তুমি এমন মন্দ কথা বলেছ তোমার এই কথা সমুদ্রের পানিতে মেশানো হলে সব পানি ময়লা হয়ে যাবে কারো আত্মমর্যাদায় আঘাত করা কখনোই মানুষের জন্য উচিত নয় এখানে আয়েশারাদ আনহা এমন গুণ নিয়ে ঠাট্টা করেছেন যা মানুষের নিজের ইচ্ছায় অর্জিত নয় বরং আল্লাহর সৃষ্টি আরেকটা ঘটনা একবার নবীজ সাল্লাহ আলাই আসলাম সকল সহধর্মিনীকে নিয়ে হজের উদ্দেশ্যে যাত্রা করলেন পথিমধ্যে সাফিয়া বিনতে হুয়াই রাদ আনহার উঠ বসে পড়ল নবীজি জাইনাব বিনতে জাহাজ রদেল আনহাকে বললেন তোমার বোন সাফিয়াকে একটা উঠ ধার দাও জাইনাব রদেলা আনহার উঠছিল তাদের সবথেকে বেশি জাইনাব রদেল আনহা বললেন আমি একজন ইহুদিকে উঠ ধার দেব এই কথা শুনে রসল সাল্লাহ আলহাসাম অত্যন্ত রাগান্বিত হলেন মক্কায় পৌঁছা পর্যন্ত জাইনাবের সাথে তিনি আর কোনো কথাই বলেননি মিনায় কাটানো দিনগুলোতেও না যথারীতি মদিনায় ফিরে এলেন মোহারম এবং সফর মাস গত হল তার কাছেও আসেননি এবং তিনি তার জন্য দিন ভাগও করেননি জাইনাবেন আনহা নিরাশ হয়ে গেলেন অবশেষে রবিউল আউয়াল মাসে নবীজি তার কাছে গেলেন ইসলাম গ্রহণের পর কাউকে কাফের বলা মহাপ এ কারণেই জাইনার ব্রাদ আনহা শাস্তির উপযুক্ত হয়েছেন রসদ সাল্লু আলাইসাল্লাম বলেন কোন ব্যক্তি যেন কাউকে ফাসেক না বলে এবং কাফেরও না কেননা বাস্তবে সে যদি তেমন না হয় তাহলে এই অপবাদ তার দিকে ফিরে আসবে আজকের পর্বের শেষ অংশ হিসেবে আমরা উল্লেখ করতে যাচ্ছি একজন মহানুভব পিতা হিসেবে নবীজি সাল্লু আলহিম কেমন ছিলেন সন্তানদের সম্পর্কে যেসব আলোচনা ইতোমধ্যে উঠে এসেছে তা থেকেই আমরা বুঝতে পারি নবীজির ব্যক্তিত্বে মহানুভব পিতৃত্বে নিদর্শন কতটা বিকশিত ছিল ইবনুল কাইম রেহেমাহুল্লাহ ইব্রাহিম সহ নবীজির অন্যান্য সন্তান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ইব্রাহিমের জন্মের সংবাদ যখন নবীজিকে তার মাওলা আবু রাফে জানালেন সাথে সাথে তিনি তাকে একটি গোলাম দান করেন সুসংবাদের প্রতিদানি ছিল এই গোলাম তখনকার সময়ে গোলামের মূল্যও ছিল বেশ এর মাধ্যমেই তার খুশির একটি প্রকাশ লক্ষ্য করা যায় সন্তানদের শৈশবে তাদের প্রতি নবীজি সাল্লাস্লামের ভালোবাসা ছিল প্রবল যেমনটা আমরা দেখেছি তিনি আওয়ালি অঞ্চলে যেতেন যা মদিনা থেকে তিন মাইল দূরে যেতেন কেবল ইব্রাহিমকে দেখার জন্য তাকে খেতেন তার ঘ্রাণ নিতেন এবং ফিরে আসতেন এ বিষয়ে আবু হুরের রাদ আনহুরও একটা বর্ণনা রয়েছে তিনি বলেন নবীজি একদিন দ্বীপ ঘর থেকে বের হলেন তিনি আমাকে কিছু বললেন না আমিও কিছু বললাম না চলতে চলতে তিনি বন কায়নোকার বাজারে চলে আসলেন তারপর এসে ফাতিমার বাড়ির আঙ্গিনায় বসলেন জানতে চাইলেন বাচ্চারা কোথায় ঘরে আছে কি ফাতিমারাদাল আনহা কোনো কাজে আটকে ছিলেন। আমার মনে হয় কোন বাচ্চাকে কাপড় পরাছিলেন। অথবা গোসল করাচ্ছিলেন একটু পর বাচ্চাটি দৌড়ে আসল নবীজি তাকে জড়িয়ে ধরলেন চুমু খেলেন এবং বললেন হে আল্লাহ তাকে ভালোবাসুন এবং তাকে যে ভালোবাসে তাকেও ভালোবাসুন অন্য কোনো উদ্দেশ্য নয় কেবল হাসান খেয়ে চুমু খাওয়া বুকে জড়িয়ে নেবার জন্যেও তিনি ফাতেমা রাজেল্লাহ আনহার বাড়িতে যেতেন সাধারণ বা বিশেষ বৈঠকেও তিনি এমন করতেন এভাবে একদিন তিনি হাসান এবং আলী রাদিল্লা আনহোকে চুমু দিলেন আকরা এবেন হাবেস তাইমি রাদুল্লাহ আনহু ছিলেন তার সামনে বসা আকরা বললেন আমার সন্তান মোট জন। তাদের কাউকে কখনো আমি চুমু দেইনি। নি নবীজ সাল্লু আলিউসালাম তাকে এক নজর দেখলেন তারপর বললেন যে দয়া করে না তাকে দয়া করা হয় না এক গ্রাম্য ব্যক্তি নবীজিত সাল্লু আলিউ আসসালামের কাছে এসে বললেন আপনার শিশুদের চুমু খান আমরা কখনও তাদের চুমু দেই না নবীজিৎসাল্লু আলিউসালাম বললেন যদি আল্লাহ তোমার অন্তর থেকে স্নেহ মমতা উঠিয়ে নিয়ে থাকেন তাহলে আমার কি করার আছে শিশুরাই স্বভাবত ক্রীড়া কৌতুক পছন্দ করে এবং এটা তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় বটে বারার রাদাউ আনহু পূর্ণ মানবীয় একটি দৃশ্য তুলে ধরে বলেন আমি একবার দেখলাম হাসানেবের আলী রাদেলা আনহু নবীজির কাঁধে চরে বসেছে ছোট্ট হাসান মসজিদে ঢুকেছে নবীজি নামাজে সিসদায় গেছেন হাসান তার পিঠে চরে বসল নবীজ সাল্লাহু আলি আসলাম তার সিজদা অত্যন্ত ধীরভাবে করলেন যাতে হাসান নেমে যেতে পারে নামাজ শেষে সাহাবিদের কেউ বললেন হে আল্লাহ রসুল সিজদা আপনি অনেক দীর্ঘ করেছেন তিনি বললেন আমার নাতি আমাকে বাহন বানিয়েছে তাই তাকে তাড়াতাড়ি নামিয়ে দিতে খারাপ লাগছিল এই হল সন্তানদের সাথে তার আচরণের কিছু নমুনা যা নবীজ সাল্লাহু আলি আসসালামের শূন্য হয়ে আছে যেন এই সব পদচ্ছাপ অনুসরণ করে মুসলিমগণ চলতে পারে মেয়েদেরও তিনি মর্যাদা দিতেন যখন ফাতেমা রাদিল আনহা তার কাছে আসতেন তিনি উঠে গিয়ে তাকে খেতেন এবং ডান পাশে বসাতেন কখনও তার জন্য কাপড় বিছিয়ে দিতেন একইভাবে তিনি তাদের মধ্যে অসুস্থদের প্রতিও হৃদতা দেখাতেন এবং তার অসুস্থতাকে গুরুত্ব দিতেন আমরা জানি কীভাবে বদরযুদ্ধে ওসমান রাদেল ও আনহোকে মদিনায় রেখে গিয়েছিলেন যেন তিনি রুকাইয়ার অসুখে তার পাশে থাকেন এতটা ভালোবাসা এবং এত বেশি মমতার পরেও তিনি উত্তম কাজ সম্পাদনে কখনও মায়া মমতাকে গুরুত্ব দিতেন না আমরা দেখেছি কিভাবে ফাতিমা রাতাল্লা আনহার প্রত্যাশায় তিনি সারা না দিয়ে থেকেছেন যেদিন তিনি আলী রাত আনহুর প্রণোদনায় নবীজি সাল্লাস্লামের কাছে গেছেন যুদ্ধবন্দিদের মধ্যে থেকে একজন খাদেন চাইতে নবীজি বলেছেন আল্লাহর কসম তোমাদের দিয়ে দেব আর আহলে সুফাকে রাখবো শূন্য পেটে ভুকা তা হতে পারে না নবীজির পুত্র সন্তানদের কেউ এই বয়সে পৌঁছতে পারেননি যার ভিত্তিতে পুত্র সন্তানের বিপরীতে কন্যা সন্তানের সাথে তাদের আচরণের তারতম্য করা যায় কিন্তু আমরা দেখেছি কন্যাদের প্রতি তার আচরণে শ্রদ্ধা সম্ভ্রম এবং ভালোবাসা ছিল সীমাহীন তিনি দাঁড়িয়ে তাদেরকে অভিবাদন জানাতেন তাদের খুশিতে খুশি হতেন তাদের কষ্টে কষ্ট পেতেন এই আচরণের ওপর নির্ভর করে আমরা নিশ্চিত করে বলতে পারি যদি তার পুত্র সন্তানরা বড় হতো তাহলেও তাদের জন্যও অতিরিক্ত কিছু হতো না তার মেয়ে ফাতিমার সন্তানরা মসজিদে প্রবেশ করে তার পিঠে চড়ে বসলে তিনি সিজদা দীর্ঘ করতেন উপস্থিত সকলে এটাও দেখেছে যে তিনি তাদের ইমামতি করেছেন জাইনাবের মেয়ে উমামা বিনতে আবুল আস ইবনে রবিকে কোলে নিয়ে যখন তিনি সিজা করতেন তাকে নিচে রাখতেন আবার ওঠার সময় কোলে তুলে নিতেন নবীজি সাল্লিউসলাম কন্যাদের জন্য উপযুক্ত পাত্র নির্বাচনে অগ্রগামে ছিলেন ফাতিমা রাদিল্লা আনহার জন্য ওমর রাদিল্লা আনহু আবু বকর রাদিল্লাহ আনহু প্রস্তাব নিয়ে এসেছিলেন নবীজি তখন বলেন সে এখনো ছোট। এরপর আলী রাদিল আনহু প্রস্তাব পাঠালেন নবীজি তার সাথে ফাতিমাকে বিবাহ দিয়ে দিলেন এই হাদিস এবং এই বিষয়ক অন্যান্য হাদিসের বক্তব্য থেকে বোঝা যায় আলী রাদাল আনহুর প্রস্তাব ছিল আবু বকর ওমরের উভয়ের প্রস্তাবের পরপরই সেখানে সময়ের তেমন ব্যবধান ছিল না তাই নবীজি বলেছেন যে সে এখনও ছোট তার মানে এই নয় যে সে এখনও বিবাহের যোগ্য হয়নি বরং সে ছোট ছিল তার বয়স এবং আবহ বকর অমর রাজেদ আনহুর বয়সের তারতম্যর বিবেচনায় কিন্তু আলী রাদ আনহু যখন এগিয়ে এল তখন দেখা গেল ফাতেমা রাদেদ আনহার সাথে তার বয়সের তারতম্য খুব বেশি নয় সে এর জন্য উপযুক্ত ছিল সুতরাং এই সিদ্ধান্তের মধ্যে একটা দিক নির্দেশনা রয়েছে তা হলো। কন্যা সন্তানদের জন্য কল্যাণকর দিক কোনটি সেদিকে লক্ষ্য রাখা এবং যথাসম্ভব তা বাস্তবায়ন করা প্রত্যেক পিতার জন্য অবশ্য কর্তব্য রসল্লা সাল্লাসালাম তার মেয়েদের বিয়ে দেবার পরেও তাদের খোঁজ খবর রাখতেন মেয়েকে বিয়ে দেবার অর্থ এই নয় যে মেয়ের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে সুতরাং পূর্বের মতোই তার খোঁজ খবর রাখা জরুরি আমরা দেখেছি নবীজি প্রায়ই মেয়েদের দেখতে যেতেন তাদের অবস্থা দেখে তিনি প্রশান্তি লাভ করতেন এটা পিতৃত্বের দায়িত্ব বুঝতে সবার জন্যই একটা শিক্ষা কারণ পিতার জন্য জরুরি হল মেয়েদের কল্যাণের প্রতি লক্ষ্য রাখা চায় সে ছোটো হোক বা বড় নবীজ সাল্ল আলহাসালাম আবুল আসরাদ আনহর প্রশংসা করেছেন কারণ তিনি জানতে পেরেছিলেন আবুল আস তার মেয়ের সাথে ভালো ব্যবহার করে আর কেনই বা প্রশংসা করবেন না জায়নাবকে মদিনায় পাঠিয়ে দিয়ে তিনি মক্কায় আর বিয়েই করেননি একাকি থেকে গেছেন প্রত্যেক বাবার উচিত রসল সালু আলি ওয়াল্লাম কিভাবে তার মেয়েদের প্রতি লক্ষ্য রেখেছেন তাদের অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তাদের প্রতি অনুগ্রহ করেছেন তা থেকে শিক্ষা গ্রহণ করা এই আলোচনার মাধ্যমেই আজকের পর্ব এখানে শেষ হচ্ছে ওসাল্লু আলাসাইদিন মোহাম্মদ ওয়ালআল ওয়া ও আলহামদুলিল্লাহি রব্ব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি রেইনড্রভস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডাব্লিউ